ইসলাম শুরু হয়েছে অসহায় অবস্থায় আবার ফিরে যাবে অসহায় অবস্থার ভিতর পূর্বা নির্বাদ অসহায়তের অবস্থায় ইসলামকে যারা ধরে রাখবে এদের জন্য হইল সুসংবাদ মানে সবচেয়ে বড় সুসংবাদছি কেন হম সবচেয়ে বড় সুসংবাদ কার জন্য ঘোরা এই বর্তমানে ইসলাম গর্বতের শিকার না বিজয়ী যদি বিজয়ী হইতো তাহলে ইসলামের আলোচনাগুলো পলায় পলায় করা লাগে ভয়ের সাথে আতঙ্কের সাথে করা লাগে اور رب تعالی کی ذات واضح اللہ رب العالمین رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پررن کرسی نہیں کسی جن یہ غربت سے مخت যে আল্লাহর আলমিন রসুলকে পাঠিয়েছেন সব দিনের উপর এটাকে কি করার জন্য বিজয়ী করার জন্য সব আদর্শের সব মতবাদের সব ধর্মের উপর এটাকে কি করার জন্য বিজয়ী করার জন্য এই জন্য আল্লাহর বলে আলমিন কি করতেন বিজয়ী বলতে কোন বিজয় जय दल भाई की विजयी रसल चेस्ट कर দলিলগতভাবে কি চেষ্টার আগে বিজয় না এই বিজয় ইসলামের জন্য বিদ্যমান এটা সব সময় আছে এই বিজয়টার জন্য রসুলকে পাঠাই চান না তারা এই বিজয় তো স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকই ইসলামের সাথে কি আছে এই বিজয় থেকে ইসলামটা কখনো শূন্য হ্যাঁ তো এলে আল্লা রব্বুর আলমিন যে বলতেছেন যে রসুল পাঠিয়ে বিজয়ের জন্য এটা কোন বিজয়ের জন্য কি করার জন্য আর রসুল সালাম কোন বিজয়ী অবস্থায় রেখে গেছেন যে অবস্থায় রসুল রেখে গেছেন আল্লাহবুল আলমিন যে বলেছেন যে আমি রসুল পাঠিয়েছি বিজয়ের জন্য যে অবস্থায় রেখে গেছেন সেই অবস্থাটাই আল্লাহ কি উদ্দেশ্য সেই অবস্থাটাই কি উদ্দেশ্য এখন এই বিজয়ের জন্য করণীয় কাজ কি ইসলামটাকে বিজয় করা রসুল সাল্লামের কি মিশন তাই না কিন্তু বিজয়টা করবেন কিভাবে এই বিজয় যেটা রসুল ইসলামের যে উদ্দেশ্যে আল্লাহ বলবেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা আদায় করা হবে কিভাবে এর একটা নকশা আল্লাহতলা দিয়ে দিবেন না না দিয়ে দিবেন না নকশা আল্লাহ দিয়ে দিছে যে বিজয়ের ব্যবস্থা হইলো কিতাল বিজয়ের ব্যবস্থা কি রসল সাল নিজে বলতেছে আমাকে নিজদের দেওয়া হয়েছে লাহা বলা আগ পর্যন্ত কিতাল করার জন্য কি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর বিজয়ের ব্যবস্থা হিসাবে দেওয়া হয়েছে কেতালের নির্দেশ দেওয়া হয়েছে কেতালের মাধ্যমে যে বিজয় কেতালের মাধ্যমে যে বিজয় এই বিজয়টার জন্যই আল্লাহ রবুল্লা আলমী রসুল্লাহকে পাঠিয়েছে আর এই বিজয়ের মাধ্যমেই পুরা পৃথিবীবাসী আল্লাহ তালার দিনের নিয়ামত দ্বারা কি হবে সমৃদ্ধ হবে যখন আল্লাহ সাহায্য হবে আর বিজয় আসবে লোকজনকে দেখবে যে আল্লাহ দিনের ভিতরে প্রবেশ করতেছে দলে দলে আল্লাহ করবে দলে দলে কখন কি আসবে ছিল না ছিল না সেই সময় দলে দলে ইসলামের ভিতরে আসছে কিন্তু মদিনায় যখন জাহিরি বিজয় হয়ে গেছে তখন দলে দলে ইসলামের ভিতরে আসতে না আসেনি ইসলামের ভিতরে কি করছে তো বিজয় যখন আসবে তখন দলে দলে ইসলামের ভিতরে কি করবে আসবে এটা বাস্তবে রসুলের জীবনে ঘটে নেই ঘটছে পুরা পৃথিবীবাসী ইসলামের এই নিয়ামত দ্বারা কি হওয়ার জন্য সমৃদ্ধ হওয়ার জন্য ইসলামের এই রকমটা সবাই পাওয়ার জন্য ব্যবস্থাটা হলো কি কি ব্যবস্থা তিতাল কারণ পিতালের মাধ্যমেই কি হবে বিজয় আসবে এই যে মসদের ব্যথায় সে এখন কি ওষুধ খেয়েছে ডাক্তারের কাছে স্মরণাপন্ন হইতেছে ডাক্তারের প্রয়োজনে অপারেশন করে দিবে এই যে অপারেশনটা এটা কি একটা কাটা না কাটা ছাড়া না রক্ত ঝরানো না এই যে রক্ত ঝরানো এটা কি কোনো উপকারী বস্তু না ক্ষতিকর কিন্তু ভিতরে যে পয়জন আছে এই পয়জন থাকা অবস্থায় এখন রক্ত ধরণটা কি ক্ষতিকর না উপকারী উপকারী তো দুনিয়ার মধ্যে কুফুর এবং কুফ্ফা এটা হলো ওই পয়জন রেল কি বিষ এটা হলো পচা রক্ত এটা হলো ক্যান্সার যতদিন এটা আছে। তত দিন দুনিয়ার দেহটা এটা সুস্থ হবে না এটা কি পাবে না স্বস্তি পাবে না এর মধ্যে শান্তি থাকবে না যদি আল্লাহ মানুষদেরকে একজন তাহলে দিন অত মিটে যেত কি হয়ে যেতিন যদি নাকি আল্লাহর আলমী একজন সব এবাদতানা মসজিদ মাদ্রাসা খানকা মারকাজ সব লাহুদ্িমাত এমন মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহর আলমী নীতি নেওয়া হয় নাম নেওয়া হয় সেটাও কি হয়ে যেত ধসায় দেওয়া হতো মসজিদে কি দফা ব্যবস্থাটা কি দফাটা কোন চলতে হবে কিসের লহু মুরহ বন্ধ বর্ণনা করতেছেন যে আল্লাহ রব্বুল আলমের সাহায্য করবেন তাকে যে আল্লাহকে কি করবে সাহায্য করবে সাহায্য করে কিভাবে বন্দা আল্লাহ কে সাহায্য করে কিভাবে সবই আল্লাহ আল্লাহ রব আল বলেছেন প্রচন্ড যুদ্ধ শক্তি রেখেছি লুহা নাজেল করার উদ্দেশ্য হলো যে আল্লাহ রবুল আলমিনে কি করা সাহায্য করা লুহার মাধ্যমে আল্লাহরে সাহায্য করলে আল্লাহাক এখানে স্বীকৃতি আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে তোমাদের উপর কেউ থাকতে পারবে না জয় থাকতে পারবে না জয়ী হইতে পারবে তাহলে তোমরা জয় হওয়ার ব্যবস্থা কি লোহাটাকে কি কি করা ব্যবহার করা লোহা ব্যবহার করে যদি আল্লাহ রবীন্দ্রা আল্লাহ দেয়া দিচ্ছেন আদম আলাইসলামকে যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করছেন ফেরেস্তারা দেখেই বলছে করবে কাটাকাটি আল্লাহ বলছেন যে আমি জানি তোমরা এই মারামারি আর কাটাকাটির মধ্যেই কিছু ফাইদা আছে ফেরেস তাদের দ্বারা অস্বই কাজ হবে না যে এই মারামারি কাটাকাটি করে আর দ্বারা হবে বুঝাচ্ছে কারণ সে অপারেশন পারে আরেক ব্যক্তি অপারেশন ফের এখন এর মাধ্যমে কি করা যাবে অপারেশন করা হবে কারণ যদি সে সঠিক ক্ষেত্রে অস্ত্রটারে ব্যবহার করে তাহলে কি উপকার হবে না ক্ষতি হবে উপকার হবে কি পরিমাণ উপকার হবে পুরা পৃথিবীবাসী শান্তি পাবে दिन सबकिवहार ना करा दिन किचु टिका कि टिकबे क्या कारण दुनिया पचा रदा दुनिया मध्य जिसम पय आगुल हलो एम एगुलि शुदू सड़ाई थे कैंसारे स्वभाव क्योंकि खाली विस्तृत है खाली क्या सड़ा এটা না এক জায়গা পইজা গেলে পচাকি ধীরে ধীরে বাড়ে না কমে বাড়ে বাড়ে কুফুর এবং কুফফা এইগুলো হলো ক্যান্সার এগুলো দিনে দিনে কি হবে বাড়বে আর বাড়ার দ্বারা মানবতার ব্যথা বাড়বে না কমবে বরবার ধর্মের এই গর্বত বাড়বে না কমবে কি হবে বাড়বে সুতরাং ক্যান্সারটাতে কী করতে হবে শেষ কেটে ফেলে দিতে হবে আর এই ক্যান্সারের দর্ম হইলো সে বৃত্তিতে লাভ করবে খেতালের মাধ্যমে লাভ করবেশেকরা চিরদিন তোমাদের বিরুদ্ধে যাবে চিরদিন কি চালা যাবে তোমাদের দিন থেকে কি করার জন্য ফিরানোর জন্য যদি তাদের ক্ষমাতা খোলা যদি তাদের তারা দিন থেকে ফিরানোর জন্য কি করবে তারা যারা যারা রক্ষা করা যাবে না ওদের চেষ্টা থাকবে কি করা পিতালের মাধ্যমে সব দখল করা এখন ওরা তিতালের মাধ্যমে সব দখল করে আছে না নাই আমেরিকার হাতে শক্তি আসে দেখেই তো যুদ্ধশক্তি তার কাছে আসে দেখেই তো সারা পৃথিবীর মধ্যে সে ছড়ি ঘুরাইতে পারতেছে নেতৃত্ব দিতে পারতেছে সারা পৃথিবীরবাসী তার আদর্শ গণতন্ত্র গ্রহণ করতেছে তার শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতেছে তার সংস্কৃতি গ্রহণ করতেছে তার অর্থ ব্যবস্থা গ্রহণ করতেছে তার সত্যি আছে এই কারণে না আমেরিকার যে সভ্যতা আমেরিকার যে সংস্কৃতি আমেরিকার যে শিক্ষা ব্যবস্থা। আমেরিকার যে সমাজ ব্যবস্থা ইসলামের এই বিষয়গুলিকে ওঠেছে কম দামি হ্যাঁ নিম্নমানের ইসলামের মানুষের নেয় না কেন আর আমেরিকারটা নেয় কেন খুদ মুসলমান পর্যন্ত আমেরিকারটা নেয় কেন নিজের একটা না নিয়ে ইসলামিক অর্থ ব্যবস্থা নেই ইসলামিক সমাজ ব্যবস্থা নাই ইসলামিক সভ্যতা নাই নাই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নাই এইটা না ইসলামের টা না আল্লাহ বিধান গালবাঈবাফের দুনিয়ার মধ্যে কি করবে সে করবে যে করবে না সে করবে না মুসলমানরা করেছিল পাইছে মুসলমানরা করতেছে না পাইতেছে না মুসলমানরা করবে পাবে কাফেররা করতেছে পাইতেছে বুঝেছিস আল্লাহ তালা আদেল আল্লাহ তালা আদলুন যে করবে সে পাবে দেখেন ইসলামের মধ্যে দিফা জাহাজ আছে ইসলামী জাহাজ আমেরিকা নিজের দেশ রক্ষার জন্য সব ব্যবস্থা নিয়ে রাখছে কোনো দেশ তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যাইতে পারে সেই সম্ভাবনা দেখা দিলে সে আগে বাইরে সেই সমস্ত দেশগুলির উপর আক্রমণ করে না করে না সেই সমস্ত দেশগুলি দখল করে না করে সেই সমস্ত দেশের যে গোষ্ঠীগুলি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াবে সেই গোষ্ঠীগুলিরে দমানোর জন্য সে সম্পূর্ণ শক্তি নিয়োগ করে না করে না সেইগুলিরে জেলজুলুম এর স্বীকার করে না করে না তার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইতে পারে কোন একটা গোষ্ঠী সেই গোষ্ঠী করার জন্য সে সর্বাত্মক চেষ্টা করে না করে না তাদের উপর আক্রমণ চালায় না চালায় না একদমই তো অফল আমেরিকা ইসলামের এই আদর্শটাতে পালন করতেছে ইসলামের জন্য করতেছে না তার নিজের আদর্শের জন্য করতেছে কিন্তু আদর্শটাতে পালন করার কারণে সে এটার ফল কি করতেছে সুফল পাইতেছে বর্ণিত হাদিস তোমরা যদি আল্লাহ তালা তোমাদের উপর বিল্লতি কি করবেন চাপায়া দিবেন ততদিন বিল্লতি দূর হবে না যতদিন তোমরা দিনের দিকে ফিরে না আসো এখানে রসুল বলছেন বদিনী অবস্থার মধ্যে আছে হোক সে সাইফুল হোক সে মুফতি হোক সে মহাদ্দেব হোক সে একেবারে সাহাবি হোক সে বদরি সাহাবি হোক সে একেবারে বাইরাতে আঁকা বা শরিক সাহাবি সে যদি দেহাদ সাহা দিয়া বসে থাকে হ্যাঁ বদিনের মধ্যে সেগুলা আপনাদের গায়ে লাগে এই জন্য বদরি সাহাবিদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে আপনাদের কে এই ঘোষণা পাইছেন যা ইচ্ছা তা কর তোমাদের কি কি সেই লুক যখন একটা যুদ্ধে কি করে নাই যায় নাই সেই লোকগুলোর জৈবিক সম্পর্ক নাই সেই বয়সে উপনীত হয়েছে সেই বয়সেও সে একটা যুদ্ধে না যাওয়ার কারণে 30 হাজার লোক গেছে আর এমন একজন বুড়া কি করে নাই যায় নাই হাজারের এই সাথে এমন একটা বুড়া কি পরিমাণ শক্তি আছে গেলে কি বলছে কি বলছে তারা কি করেছে তারা গুনার কাজ করেছে গুণাটারে শিকার করছে তারা কিছু ভালো কিছু মন্দ মিলিয়েছে কোন মন্দটা এই যে না গেছে এই না যাওয়াটাই ফাইয়া এবং গুনা হয়েছে তো জেহাদ ছেড়ে দেওয়ার যে হালতটা এই হালতের মধ্যে কি অবস্থায় আছে বদিনী অবস্থায় আছে আর এই বদিনীর কারণে দিলনতিটা এই বদিনীটা দূর হবে না বেশি করে নামাজ পড়লে বেশি করে রোজা করলে বেশি করে হজ করলে বেশি করে জাকাত দিলে বেশি করে অন্যান্য কাজ করে ফেললে এই বদমিনীটা এখন দূর হবে শুধু জেহাদে অংশগ্রহণ করলে যেই কারণে বদিন দিনের দিকে আসতে সেই কি করতে হবে রাস্তায় হে? আসতে হবে গোনা যেটার কই রাখেছে থেকে তবা করতে হবে গোনা করছে একটা তবা করতেছে কি আর কাজ নামাজ নাই এর লেগে বেশি করে রোজা রাখতেছে কল দীরাঘাত কষ্ট লাগে রোজা অনেক দুই কোটি টাকা নামাজ কোনটার দাম বেশি টাকার দাম বেশি না নামাজের দাম বেশি একটা দিয়ে আরেকটা কি হবে না যে নামাজের বিকল্প রোজা হ্যাঁ রোজার বিকল্প নামাজ বিকল্প বুঝেন তো যে এটার পরিবর্তে আরেকটা এমন হবে না আমার আমরা এই ভুলের মধ্যে পড়ে আছি যেটা করতেছি না তো কি করতেছি তেলের জায়গায় কি দিতে হবে তেল দিতে হবে এখন তেলের জায়গায় আপনি বেশি করে পানি দিলেন কাজে গো কাজ হ্যাঁ দুরবস্থার শিকার আমরা কিসের কারণে এটা এক হাইসি হতে না বিভিন্ন হাইসি হতে রসুল সালে জীবনের দিকে তাকায় কোরআন কারিমের আয়াতের দিকে তাকাই। জীবনের দিকে থাকায় ফোকা স্পষ্ট বক্তব্যের দিকে হোক সবগুলো কথা যেহাত প্রত্যেকটা ব্যক্তির উপর হর্য আইন হয়ে আছে আমরা এই হুকুমটার থেকে অন্ধ হয়ে আসি অন্ধ হয়ে আসে প্রবাদ অন্ধ হইলে প্রলয় বন্ধ হয় না আরে দিকদের সব ঝড় তুফান সব গাছপালা ভেঙা নিয়ে আসতেছে আপনি চোখ বন্ধকিরা রাখলে এই ভাঙ্গা ভঙ্গি থাকবে কিছুই দেখা যায় আর ভাঙবে চোখ বন্ধকীরা রাখলে অন্ধ হলে প্রলয় বন্ধ আমরা উদাসীন হয়ে আসি কারণে ভোগান্তিগুলি আমাদের পিছন থেকে ছুটতেছে একেবারে জহের নগত নমুনা যে আমরা কোনো যে সাধু পুরুষ কি পুরুষ সাধু তাই না আমরা দিনটাকে কি করতে চাইছি প্রতিষ্ঠা করতে আমাদের এই সাধুতার সম্মান রক্ষা করা হয়েছে না আমাদেরকে নিরস্ত্র ভাবে আঘাত করা হয়েছে অস্ত্রের মাধ্যমে আঘাত রক্ত ধরানো হয়েছে আমাদের। এটা তো কোরআন কালিমের ঘোষণাই যে তারা তোমাদেরকে আঘাত বন্ধ করবে না তোমরা আছে তাই আর তাদের পিতাল চলবে আঘাত চলবে তোমাদের দিন থেকে ফিরানের আগ পর্যন্ত তুমি যদি সশস্ত্র আগায় যাও অথবা না যাও দু সে কি করবে তোমার উপর সশস্ত্র আঘাত করবে তুমি যদি বলো যে আমি এগুলি সাথে নাই আমি এগুলি থেকে পাক এবং পবিত্র মুক্ত তাহলে সে তোমাকে ছেড়ে দিবে আল্লাহব্বুল আলমিন বলতেছেন কি করবে না ছাড়বে আল্লাহ বলতেছেন কি করবে না ছাড়বে যখন সে ছাড়বেই না তখন তার উপর তোমার বিজয়ী হওয়া ছাড়া কোনো নাই উপায় বিজয়ী হইতে হইলে সে যেই অস্ত্র নিয়ে আসতে যে তোমার সেই অস্ত্র নিয়ে যেতে হবে এতটুকু তোমাকে সুযোগ দেওয়া হয়েছে যে তুমি কি করতে হবে না তার সময় শক্তি অর্জন সম্ভব কৌ মানে কি নিক্ষেপের শক্তি কে নিক্ষেপের শক্তি নির্বিবাতিল যানবাহনের শক্তি এটা যোদ্দুর অর্জন করতে পারো দুর অর্জন করতে তুমি নামো হাত বাড়াও নিরস্ত্র অবস্থায় বেশ নাই কোন ধরনের সাহায্যকারী শক্তিও তাদের সাথে নাই এই অবস্থায় তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে আটকানোর খবর শুনছে এরা কোন দেশে তাদের এই সময় কোন দেশ তাদেরকে সাহায্য করার মতো আর সেই ধরনের অস্ত্র শস্ত্র তো নিয়ে আসে আসতে আল্লাহর হুকুম পালন আসতে মৃত্যুর জন্য তৈরি হয়ে গেছে দেহাদের জন্য কেতালের জন্য তৈরি হয়ে গেছে আল্লাহ আমার হাত কাদের হাতের উপর এদের হাতের এদের হাতে উপর মুসলমানরা কিন্তু আল্লাহ বলছেন তুমি করো কে এইভাবে আল্লাহি তারপরে আল্লাহ আল্লাহাকের এমন বলি হয়ে যায় যে তার সম্পূর্ণ সরাসরি কাজটা তার দিকে বরং তার থেকে নফি করে আল্লাহ দিকে নেওয়া যায় জাহেরি চোখে কি দেখা গেছে রসুলের মুঠে নিককে হয়েছে না কি করে নিচ্ছে আল্লাহ তালা বিষয়টাতে এইটা নিয়ন্ত্রণটা কি পরিমান আল্লাহ হাতে যে জাহেদটাকে আল্লাহ তালা নিয়া দিছে জানা এটা তোমার দ্বারা হয়নি তোমার দ্বারা হইলে কি সবার চোখে গিয়ে লাগতো এটা এই যে তালেবানরা এই যে একটা তাদের মতো মোটা বুদ্ধিওয়ালা অশিক্ষিত প্রযুক্তি বঞ্চিত অর্থনৈতিকভাবে ভাবে কি রে কি মানে একেবারে দুর্বল এই একটা জাতি পুরা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা তার সাথে বড় বড় রাষ্ট্রগুলো সেই সবগুলো খাওয়াই ভাগায় দিতে এটা কি তারা হইলে পারতো আল্লাহ যদি না করতো কে করত এটা এখন বর্তমানে ফালাম তাক্তুলো হোম মালাহাত হোম এটা সরাসরি ম্যাচ ডাক যদি কেউ থেকে থাকে তাহলে তারা কারা তারা না এরাই। যে না এই আমেরিকার না কেনে ভাগ্য মন্ড তারা খুশ নাস তাই না আল্লাহ সেই ক্ষুদ্র তো এখনো চলতেছে না বমহর নিশানা আসলে সেটা এখনো রেগেছে আব্রে রহমত ফিসানা। রহমতের সেই মেঘ এখনো মুক্তা ঝরাইতেছে না বমহর নিশানাস কিন্তু কিসমত হলে আমরা আমরা ওইটার পাত্র হইতে পারতেছি না এখনো কিছু মানুষ পাত্র কি হইতেছে সেই মুক্তা কুড়াইতেছে এখন আর এই মুক্তা কোরআনে দল কেমন কোনটা কি থাকবে বিভিন্ন ইবরতের মধ্যে আসছে মুসলিম শরীফে আবু ন সিয়াসতের a এই তিন কিতাবের মধ্যে আসতে এবার প্রায় পনেরোটা সূত্রে বিজয়ী রে কে সাথে সম্পর্ক কে সাথে যুদ্ধের সাথে না আর অনেক রে মধ্যে কি শব্দ সহ আসতে হলে শব্দ সহ শব্দ সহ একটা শব্দ না আর যদি কোথাও مطلق আইসা থাকে مطلق তা মাহমুলাই কিসের উপর মুকাইয়্যাদের উপর কিসের উপর তে মুকাতিলিন রাদ হাক এর মধ্যে কোন কি নাই সামনে আনে আনাস শাহ কাশ্মীরি রহুল্লাহ আলাইহী ফয়েজুল বারের মধ্যে এ পায়ফায়ে মানসূরা এদের বিশেষ আলামতটা এটাই উল্লেখ করছেন যে এরা হলো মুকাতিলিন এরা কি যদি নাকি অন্যান্যরা ইমাম বুখারী বলতেন হুমাহলুল আইন কি বলছেন যে আসলে এরা তারাই মোকাতিল নি বাকি ওই মহাদ্দরা যে অন্য অন্যদের কথা বললেন সেটা হলো এই হিসাবে কারণ সেই যুগে মুসলমান নাম যাদেরই ছিল সবাই মোকাতিল ছিলেন যারাই মুসলমান ছিল সবাই কি ছিলেন বালেক সাথে সাথে সে মুকাত সবাই গ্রামের সময় বালেক হইছে তো দেওয়ানে দেওয়ান দেওয়ান মানে মধ্যে কোন রেজিস্টার দেওয়ানের তার নাম উঠানোর অর্থ আর উমরাজওয়ানের ব্যবস্থা কি হয়েছে সময় সিস্টেমটা ছিল কিন্তু দেওয়ানের ব্যবস্থা রেজিস্টার এই মোকা তিন মধ্যে যারা আহেক হবে তারা বেশি মর্যাদা ছিল হবে না মোকা তিনের মধ্যে যারা কি হবে তারা বেশি মর্যাদা হবে না তিনের মধ্যে যারা মুহাদ্দ হবে তারা বেশি মর্যাদা হবে না এই মুখা থাকার পরে ওই গুণগুলি যদি থাকে তাহলে সে কি অন্যদের তুলনায় বেশি কি হবে মর্যাদাশীল হবে বুঝাচ্ছে মুখা তিল না ও যদি কি করে শুধু এলেন নিয়ে পেরে থাকে মুখা তিলের নাই শুধু ফেতানীয় পেরে থাকে মুখা তিলের নাই শুধু কিনিয়া পেরে থাকে হাদিস নিয়ে পেরে থাকে সে মুখা তিলের চেয়ে বেশি মর্যাদাশীল কালেও কালেং সে কি না মুকা তিলের চেয়ে কিনা মর্যাদাশীল কারণ কোরআন করিমা আল্লাহ তালা স্পষ্ট বলছেন মর্যাদা বাড়াই দিচ্ছেন হোক চাই হাদিসের সাথে কি হোক কেদিনের নামটা তার উপর ফিট হয় না ফিট হবে। কয়েদিন না ফিট হয় কয়েদ যে হবে মুখা তেলের নিত মর্যাদা হবে হ্যাঁ কয়েদ হইয়া একজন জাহেদ আর একজন আলেম আর একজন কি এই প্রকার মর্যাদা বেশি কার গোদামিন্তাত্ত্বিক হবে না বুঝে আসতে মুজাহিদ স্পষ্ট শরীর সব দেওয়ালা বলে দিছে না এদের মর্যাদা কি বোঝারি রাতে স্পষ্ট আসছে জান্নাতে জানে কিন্তু জাননাতে এত বড় মর্যাদা এটা কেন আশের আশেপার বড় মর্যাদাটা এই কারণেই যে দুনিয়ার মধ্যে উপকারিতাটা বেশি দুনিয়ার মধ্যে উপকারিতাটা বেশি এবং এটার মধ্যে কষ্ট লাগে আর ফেরতের বড় মর্যাদা দাদা কয় জিনিসের উপর নির্ভর এখানে এটার কষ্টটা বেশি উপকারিতাটা কি উপকারিতাটা বেশি একটা হিসাবে আসেন দণ্ডাদের একটা উপকারিতাটা বেশি কি আচ্ছা কাফেরদের ব্যাপারে আল্লাপের ঘোষণা কি যে তারা দিন থেকে ফেরানোর জন্য দিন ক্ষেতাল চালা দিত না যেত না আর না আচ্ছা ক্রেতাল যদি চালায়া যায় তাহলে তাদের প্রতিহত যদি না করা হয় তাহলে সবকিছু না প্রতিহত ব্যবস্থার কারণে না কিছুর কারণে তাহলে প্রতিহত করতেছে গুটি কত মানুষের না তাহলে যা কিছু রক্ষা পাইতেছে সবগুলো সব যারা রক্ষা করতেছে তারা পাইতেসা পাইতেসা আর দালো আলো খেয়ে কাছে তাদের উচিলে বোখারা এবং সমর্থন সেখানে সব ধরনের অনেক ধরনের বিষয়ে চর্চা ছিল পেতে ছিল না সব ধসায় দেওয়া হইত না হয়নি এই পৃথিবীতে নমুনা রেখে না এই গুলি এবং সেখানে জ্ঞান বিজ্ঞান, বিভিন্ন কলা কৌশল বিভিন্ন ইয়া মিডিয়া উডিয়া সাহিত্য টাইতের চর্চা ছিল না ছিল না অনেক ছিল কি পরিমাণ ছিল সেই সময় সারা পৃথিবীর মধ্যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল কোথায় এই সব কি তো কি করতে পারে নাই মুসলমানদের ইজ্জত মুসলমানদের ক্ষমতা রক্ষা করতে পারে নাই দিন রক্ষা করতে পারেনি ঠিক হয়ে গেছে ঠিক আছে তাহলে কি বলার আছে বাকি বাস্তবের বিষয়টা হলো এটা যে আপনারা কষ্ট করে দুজন থাকতেন এই জন্য আসতে হয়েছে একটা হলো জায়গাটা কি হওয়া কাজ আগেবার নষ্ট হ এখন সবই হলো বই কষ্ট হইলে কি এই পরিমাণ গর্বত এই বিষয়টার ক্ষেত্রে বিশেষ করে অন্য সবকিছুর জন্য কিন্তু সুবিধা আছে সব কিছুর জন্য কি আছে সুবিধা আছে শুধু জেহাদের বিষয়টার জন্য কি দুনিয়াটা সংকীর্ণ অপরাধী আছে না নাই অপরাধীরা কোন কাজটা সবচেয়ে বেশি শত্রু অনেক দিনের কাজে তো তারা শত্রু না সরাসরু কোনটা সবচেয়ে বেশি শত্রু ইমানদারদের কাজ এটার মধ্যে তারা আরো বেশি কি হবে জড়াইয়া যাবে অগ্রসর হবে আর যারা শয়তানের ইয়ে বন্ধু তাদের কাজ এলো ইনামা জিক মুসাইফান শয়তান তার বন্ধুদেরকে কি পাওয়া ভয় পাওয়া শয়তানের ভয় পায়া কাজদারে ছেড়ে দেওয়া এটা কার বন্ধুত্বের কাজ শেতান শয়তান বন্ধুত্বের কাজ কাঁথা আমরা এইগুলির থেকে উদাসীন থাকি না কাফেররা চাই যে তোমরা কাফের হয়ে থাকো তোমাদের অস্ব শস্ত থেকে উপী বস্তু থাকে আর সেই আমাদের হালতটা বিরাজ করতেছে এটাকে আমরা মনে করতেছি দিনের কাফেররা যে জিনিসটা চায় সেই জিনিসটারে অবলম্বন করা তাকে আর কাফেরদের ক্ষতি হবে যে জিনিসটা আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন যে কাজটা এই কাজটাতে আমরা মনে করতেছি এটা ক্ষতি করে এটা ক্ষতি আর ইমাদ সরাসন একটা মিসবাহ ওর মধ্যে শাহদাহমদ পালনপুরের ব্যাখ্যা দেখেন তাই ফাঁতুন কি ব্যাখ্যা উনি লিখছেন উনি বলছেন তার মিল্লিপ এরা সংখ্যায় কম আজম কারা ইকাতর হুকুম পরিপূর্ণরা কি করতেছে শুধু আল্লাহ কেই মানে আর কাউকে কি করে না সাধে আজম সংখ্যা বেশির দিক দেয়া হয় না আল্লাহর হুকুম পালন দেওয়া হয় সে যাদের সংখ্যা ধর্মের হুকুম হবে। মুসলমানদের মধ্যে বেনামাজি বেশি না নামাজি বেশি বেনামাজি নামাজদের মধ্যে জাহেল বেশি না আলেম বিশি আলেমদের মধ্যে মুকাতিল বিশি না গাই মুকাতিল বেশি এই জন্য ফজিলতলা বা হকের উপর কুন্ডা যেগুলির সংখ্যা বেশি সংখ্যা কম হওয়ার কারণে আমরা যেন বিভ্রান্তির মধ্যে না পড়ি এই কথা জেনেগুলি তারা বুঝে না এটাই তারা বুঝে না এটা যদি কোথাও দলিল হয় যে তারা বুঝে না এটা কোন এটা হলো এই কুফ কুফার দলিল যে আমাদের কাঁচের হই না এই কথার দ্বারা কিন্তু ওরা কুপুরিটাকে বেড়ে দেখে বানাইছে কোনটা দেয় তাদের কাসরতটাকে কি আমরা আল্লাহর একটা হুকুম সারুনের জন্য দলিল হিসাবে বানাই গিয়ে রে কাসে তরিকাটা okay. okay. okay. okay. okay. । বড় দখলে জাহালত এই যে আমাদের বিভ্রান্তি গুলি না জানার কারণ অনেকে আছে মুখলিশ কিন্তু এই জাহালাতের থেকে একলাচার কারণে এই ভোগান্তির থেকে সে দুনিয়ার মাঝে রক্ষা পাইতেছে না আর আখারে রক্ষা পাবেন না কারণে কি পাবে না এই উজর করে সেখানে কি করা যাবে না বাঁচা যাবে না দুনিয়ার মধ্যে ভোগান্তিতে বাঁচাতেই আমরা বুঝি নাই যে ছাত্র ছত্তর আমাদেরকে অস্ত্র দিয়ে কি করবে আঘাত করবে সুতরাং অস্ত্র দিয়ে আঘাত করার পরে কেউ কারণ তো মরনের কথা না সেটা প্রশংসা করছে না তাদের নিন্দা জানাইছে নিন্দা জানাইছে জাগায় জাগাই লোকগুলির ব্যাপারে বলা হয়েছে এই গাছগুলি করতেছে ভালো কাম করতে বুঝেছি এরপরে তাদের কি ফল কি ঘোষণা হয়েছে আমাল আমলে দিজ্ঞারা কি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তার একটা কি ছিল কারণ এই বুঝতে গেলেই আবাহকুম আবনা হুকুম আশীরাজকুম চাকরি মাদ্রাসা মোহতামিমি মাদ্রাদি হাদিয়া তোফা প্রতিষ্ঠা সম্মান এই সবগুলির উপর কি আছে আঘাত আছে সুতরাং এই না থাকা থাকাটাই কি ভালো মাঠে যখন ওই তারা এসে সুক্ষ কোন আমি এনে কি না দেখি না দেখি গিয়ে রয়েছি আল্লাহ দেখা লাইসেন কে দেখা লাইসে ফুল ওই হিসাবেই দেখা পাই যতদিন দিন গরিব ছিল ততদিন আসছে না ছুটছে ততদিন গিয়ে বর্তমানে দিন গরিব না দিন বিজয় এখন আমরা দিনের বিভিন্ন জিনিস ধরার পরে প্রতিষ্ঠিত হই খালি আমাদের সুযোগ বাড়ে আমাদের সুবিধা বাড়ে কোন দিন ধরলাম কথাটা কঠিন এটাই এখন ছোট নেওয়ার কথা আর ভাস্তবে যারা ধরতেছে এদের ছুটতেছে বাড়ি ছুটতেছে ঘর ছুটতেছে আত্মীয় স্বজন আসে সুতরাং আমরা রসুলের তালিকায় নাই। রসুল এবং স্বাভাবিকের থাকলে দিনের এ অর্থে থাকলে তাদের ছুট্ট হ্যাঁ আসে আবার কোন সময় যখন দিন বিজয়ী হয়ে যায় যখন দিন কে যায় বিজয়ী বিজয় তখন এই জন্য বিষয়টাকে আমাদের বোঝা দরকার জাহালাত একদিনে ওয়াশ করে সব বোঝা দেওয়া যাবে না দৌড়ার জন্য এই জন্য এই চেষ্টা করা হয়েছিল যেন কিছু বিষয়টা কি করতে বুঝতে পারি এই দুই চার পাঁচ মিনিটে তো আর পুরো দলিল আলোচনা করে আপনাদেরকে কিছু দেওয়া যাবে না বুঝেছি এই জন্য আলোচনা করা হয়নি বাস্তবতা অনুভূতিটাও যদি হয় যে আমাদের এই বিষয়টা জানা কি প্রয়োজন এই বর্ষাটা কি হবে সার্থক হবে এই জন্য একটা এই মাছটা রান্না আপনারা রাম মোফা নেমি তাহিদিনে কেরামের রায়ের আলোকে একটু তাকে এই হালতে আমাদের কি এবং যারা মিছে না তাদের উক্তি থেকে এই জিনিসটা কি করেন তাকে যারা আছে হেদের থেকে না মা সঠিক পদ যদি কি করতে চান কি লিখতে চান বুঝাচ্ছে কথা বিশ্বাস করি না কেউ নবিনা থাকবে এই জন্য ওখান থেকে একটু চেষ্টা করি আমি কোরআনে কাহিনে তো আসেনের গেলে কোরআন এর ব্যাখ্যা কি অবস্থার উপর সাহাভাইকের রায় রাইখা গেছে সাহাভাই কেন কি কালটা করছেন রসুলের পরে কি করছেন এটা নিয়ে যদি উঠতে পারে আল্লাহ জব দিতে পারবো হাভাইলাম যেটা এটা শেষ আর যদি আপনার কি আর নাম্বার কাটবো না